it is as though you have saved the whole of humanity so quran is absolutely unequivocal and clear that killing any innocent human being is totally prohibited it is as though you have killed the whole of humanity so where is the question of my lecture inspiring anyone to kill innocent human being or conduct a terrorist attack and you may be aware that all the muslims 100% they believe and they respect pargasallam now suppose you find a muslim who is involved in some wrong activity or may be involved in killing innocent human being on a terrorist attack. You cannot say, okay, fine, because he loves Prophet Muhammad, he is inspired by Prophet Muhammad. That's the reason Prophet Muhammad, peace be upon him, is responsible for conducting those evil acts. Fine, he may be inspired by Prophet Muhammad, but he may not be following him 100%. He may be following him 10%, 20%, 50%. The evil act is his responsibility. You cannot blame that to Prophet Muhammad, peace be upon him. Because never in any of his sayings, in any hadith, has he ever said that killed innocent human beings. He never has promoted violence. Similarly in my speech, never ever have I promoted violence. Never ever have I told people to do terrorist attacks. It is in fact, I am emphatic against violence and against terrorism. But as you say, people at times misinterpret to what you say. That's right. Just to malign me because they know I'm popular so that they know that I'm spreading the truth and people are coming to my talks in large numbers and they're coming towards Islam. So those people who are enemies of Islam, they want to malign me so that they reduce my influence over the audiences throughout the world. I suppose, so, that's a great response to the delegation put in front of you. So I suppose Dr. Zaki Nayak has responded to all the questions and allegations put in front of him. Thank you so much for your time, sir. It's my pleasure. That's all for now.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 সালামুকুম ও রহমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাম আল্লাহ রসুলহ করিম আল্লা আলি ওয়াহবিহ আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে দিনই প্রোগ্রাম দেখছেন আমাদের ইসলামী অর্থনীতি ইসলামে হালাল হারাম ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামে গরিব গোরাবা এবং নিঃস্ব মানুষদের কীভাবে চলবে তার ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত আলোচনা আজকের একটি আলোচনা আগের আলোচনা যে ধরে কৃপনতা বহু মানুষ আছে যারা কৃপণ আর সেই কৃপণ হওয়ার ফলে সমাজের অনেক মানুষ তার ধনসম্পদ থেকে বঞ্চিত থাকে কিছু পায় না আর কৃপণ নিজেও খায় না সেই কথাই চলছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন লাফি কালবে আবদিন আল ইমান ওয়াস মোমেনের গুণ এটা নয় যে মোমেন কৃপণ হবে কোনো মোমেনের হৃদয়ে একসঙ্গে দুটো জিনিস জমা হতে পারে না কৃপণতা ও ইমান ইমান যে হৃদয়ে থাকবে সে হৃদয়ে কার্পণ্য আসতে পারে না সুতরাং বুঝতেই পারছেন কৃপণ হওয়া কোনো মুসলিমের চরিত্র নয় কোনো মোমেনের গুণ নয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন করা থেকে দূরে থাকো কারণামতের দিনে অন্ধকার কেয়ামতের দিনে আলো আপনার দরকার আছে কিন্তু জুলুম যদি দুনিয়ায় করে থাকেন তাহলে কেয়ামতের দিনে তা অন্ধকার হবে ওয়া ইয়ুমস ও হস তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো অশ্লীলতা প্রকাশ করা থেকে দূরে থাকো আর কৃপণতা থেকে দূরে থাকো বখিলি কুঞ্জুসি করা থেকে দূরে থাকো ফাইনামা হারা কেমন কেনা কাবলা কুম্বে তোমাদের পূর্ববর্তী জাতি কার্পণ্য করার জন্য ধ্বংস হয়েছে কৃপণতা করার ফলে ধ্বংস হয়েছে আমার আহম বিল কাতি আহ ফাউ এই কৃপণতার ফলে তারা পরস্পর আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে দিতে না পারলে বন্ধন কেটে যায়। যত দিতে পারবেন দান করতে পারবেন মানুষকে যত আপনি খাওয়াতে পারবেন যত আপনি অর্থ দিতে পারবেন তত বন্ধন মজবুত থাকবে আর দিতে না পারলে আপনার বন্ধন কি হয়ে যাবে আস্তে আস্তে একখ এক্ষী করে কাটতে থাকবে এবং পরিশেষে একদম ছিন্ন হয়ে যাবে তো তারা আত্মীয়তারা বন্ধন ছিন্ন করেছিল এই বখিলির কারণে আমার হোম্বিল বখল আর তাদেরকে আদেশ করা হলো বা তারা আপোষে এক অপরকে আদেশ করলো যে তোমরা বখিলি করো বখিলি করু তারা বখিলি করলো কার্পণ্য করল এবং সেই ফলেই আপনার অশ্লীলতা দেখা দিল পাপাচারিতা দেখা দিলো ফলে তারা ধ্বংস হয়ে গেল আপোষে আপোসে যখন এই রকম করবে তখন এগুলো হচ্ছে ধ্বংসের কাজ এইসব কারণ ঘটলে পড়ে। তোমরা কার্পন্ন থেকে বাঁচো কারণ পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে তাদেরকে এই জিনিস উদ্বুদ্ধ করলো যে তারা আপোষে নিজেদের রক্তপাত ঘটালো ওয়াস্তাহাল্লু মাহারিমাহম এবং তাদের জন্য যা হারাম করা হয়েছিল সেই হারামকে তারা হালাল করে নিল এই কার্পণ্যের দোষ কৃপণতা খুব খারাপ জিনিস ব্যয়কুণ্ঠতা খুবই খারাপ জিনিস যখন আপনি ব্যয়কুণ্ঠ হবেন এমন ব্যয়কুণ্ঠ হবেন যেখানে আপনি ব্যয় করতে হয় কিন্তু ব্যয় করবেন না সেখানে ক্ষতি এমন ক্ষতি হবে যে যার ফলে আপোষের মাঝে ধ্বংসকারিতা সৃষ্টি হবে কৃপণতা নিশ্চন্দেহে মন্দ চরিত্রের পরিচয়ক ধনী হয়েও বখিল হওয়া অবশ্যই ভালো মানুষের গুণ নয় দশ গুণ দশ ব্যক্তিতে তুলনামূলক অধিক মন্দ মন্দ তো বটেই কিন্তু তুলনামূলক বেশি মন্দ রাজার জন্য জুলুমবাজি রাজা জুলুম না করলেও পারে কিন্তু রাজা যদি জালেম হয় তো তার জন্যে জুলুমবাজি হচ্ছে বেশি নিন্দনীয় কুলিনে ধোকাবাজি একজন উচ্চবংশের লোক সেই উচ্চবংশের লোককে সবাই সম্মান করে কিন্তু তারও মাঝে যদি ধোকাবাজি থাকে তো তার জন্য এটা বেশি নিন্দনীয় আলেমে দারিদ্র লোভ আলেমের মাঝে যদি লোভ থাকে তাহলে পরে লোকে তাকে বেশি ঘৃণা করে এবং বেশি মন্দ তার জন্য যে আলেম হয়েও তার মাঝে অর্থের আসক্তি রয়েছে এবং লোভ রয়েছে দুনিয়ার লোভ বিচারকে মিথ্যাবাদিতা বিচারক যে সে মিথ্যা বলবে কেন কিন্তু বিচারক যদি মিথ্যা বলে তার জন্য নিন্দনীয় জ্ঞানীতে ক্রোধ একজন জ্ঞানী মানুষ তার মাঝে ক্রোধ থাকতে পারে না রাগ থাকতে পারে না রাগ খারাপ রাগ হচ্ছে কোথাকার মাঝে ক্রোধ থাকতে পারে না বৃদ্ধে নির্বুদ্ধিতা ও ব্যবীচার বৃদ্ধ মানুষ সে নির্বুদ্ধি হবে অথবা সে ব্যবচার করবে এটা তার জন্য বেশি নিন্দনীয় ডাক্তারের রোগ ডাক্তার নিজে অথচ তার ভিতরে রোগ ভরা আছে রোগ আছে কিন্তু ডাক্তারের মাঝে রোগ থাকা এটা বেশি নিন্দনীয় গরিবে অহংকার অহংকার বরত্ব বড়রা করতে পারে কিন্তু যে ছোট যে ছোট এবং নিচু তার মধ্যে যদি অহংকার থাকে তাহলে সেই অহংকার হচ্ছে বেশি নিন্দনীয় আর ধনীতে কার্পণ্য যার ধন আছে সে কৃপণ হবে ধনির মাঝে কৃপণ হওয়া এটা হচ্ছে বেশি নিন্দনীয় আপনার সচ্চল অবস্থা চলে কোন কোনোরকম চলে সে যদি কৃপণতা করে যে ভাই আমার চলার রাস্তা সেরকম না আমাকে বেশ ভালোভাবে চলতে হবে একটু মেপে মেপে চলতে হবে সাবধানতার সাথে চলতে হবে আলাদা কথা কিন্তু যার ধন আছে যার কোনো চিন্তা নেই সে যদি কৃপণ হয় তাহলে সেটা হচ্ছে বেশি খারাপ জিনিস রসুল হালে মানুষের মধ্যে দুটি চরিত্র বড় নিকৃষ্টতম সোহন হা লেখ কাতরাত একদম কোনো প্রকারে মানে এইভাবে কাতরা কাতরা এমন কাতর যে তোমরা কিপন হই না তাই না রহমানের বান্দা কারা রহমানের বান্দা কারা তার বর্ণনা করতে গিয়ে সুরা ফুরকানের শেষ দিকে মহান আল্লাহ বিভিন্ন গুণ বলেছেন রহমান এই বলতে বলতে পান করাতে খরচ করছে অপব্যয় করে না ওয়ালামিয়া তরু আর এমন নয় যে সে কার্প করে খরচি করতে চায় না দান করার সময়ও তাই মধ্যপন্থা হচ্ছে মোমেনের পথ তাকে দাও আছে দিয়ে দাও না তুমি ফকির হয়ে যাও গরিব হয়ে যাও ইসলাম এটা চায় না আর ব্যায়কুণ্ঠ হয়ে একদম বদ্ধ মুষ্টি থাকো কিছুই বের হতে দেবে না আঙ্গুলের ফাঁক দিয়ে বলে আঙ্গুলের ফাঁক দিয়েও তেল বের হতে দেয় না পানি বের হতে দেয় না এমন লোক আছে এরকম করো ইসলামের এটাই হচ্ছে রীতি কার্পণ্য এটা হচ্ছে মানুষের মধ্যে নিকৃষ্ট চরিত্র আর চুবন খালে এমন সীমাহীন ভিরুতা। সীমাহীন ভীরুতা কোন মোমিন মুসলিম ভীরু হতে পারে না হইউক হতে পারে না বিশেষ করে গরিব আত্মীয়কে দান দিতে বকিলি করলে তার জন্য রয়েছে পৃথক শাস্তি। আপনি সাধারণ মানুষকে সাধারণ মুসলিমকে দান দেন আলাদা কথা কিন্তু আপনার দানের হকদার বেশি কে আপনার আপনার আত্মীয় সেই আত্মীয়কে যদি আপনি দান না দেন তাহলে নিশ্চয়ই তার পৃথক শাস্তি আছে রসুল্লাহ সাল্লাহআলাম বলছেন এমন লোক যার মাল আছে সম্পদ আছে কিন্তু সে তার মালের হক আদায় করে না গর্দানে বেড়ি হবে বা লকেট হবে তার গরদানে ঝুলিয়ে দেওয়া হবে ওয়াহুয়া সুজাউন আকরা সেই মাল কি হবে জানেন সাপ হয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ওয়াহুয়া ইয়ুরহুয়াহুয়া অথচ সে পালাবার চেষ্টা করবে কিন্তু পালাতে পারবে না বোঝা গেল কি যে মাল যদি আপনি ঠিকমতো ব্যয় না করেন তাহলে সেটা আপনার গলায় কি হবে সেই মাল আপনার গলায় বিশেষ করে জাকাত জাকাত আদায় না করলেই শাস্তিগুলো হবে আপনি জাকাতও যদি না দেন তাহলে আপনার সেই মালকে গলায় সাপ করে ঝুলিয়ে দেওয়া হবে আর আপনি পালাতে চাইবেন কিন্তু পালাতে সক্ষম হবেন না শেখ সাদি বলেন দুই ব্যক্তি চরম কষ্ট পরিশ্রম করে অথচ তাতে নিজে উপকৃত হয় না প্রথম হলো সেই ব্যক্তি যে ধনসম্পত্তি সংগ্রহ করে অথচ কার্পণ্য করে নিজে খায় না খুব কষ্ট করে মেহনত করে বেচারি সঞ্চয় করে কিন্তু খায় না আর দ্বিতীয় হলো সেই ব্যক্তি যে এলিম শিক্ষা করে তার আলোকে নিজের জীবনে অন্ধকার দূরীভূত করতে পারে না এ ধনসম্পদ জমা করে কিন্তু সে ধনসম্পদে কিছু খায় না আর ও এলেম জমা করে এলেম শিক্ষা করে বহু শিখে বহু পরে কিন্তু তার আলোকে নিজের জীবন করতে হবে তো এলম শিক্ষা করা ফরজ কিন্তু তার পরে পরে দ্বিতীয় ফরজ কি আমল করা সে আমল করে না এই দুটি লোক খুবই জীবনে এরা হচ্ছে বেকার লোক ধন আছে খায় না ইলেম আছে আমল করে না নিজের চলার পথে অন্ধকার পথে তার হাতে বাতি আছে অথচ সেই বাতি প্রয়োগ করে না ব্যবহার করে না তিন ব্যক্তি দুনিয়ার কোনো স্বাদ পায় না দুনিয়াতে এলো আর গেল দুনিয়ার কোনো স্বাদ পায় না অথচ ধরেন বহু মানুষ আছে যারা দুনিয়াতেও জান্নাতের সুখ অনুভব করতে পারে তাই না আহা যা দুনিয়াতে সচ্ছল রুজি আছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মিন সাআদাতি দুনিয়া দুনিয়ার সৌভাগ্যের মত জিনিস চারটি শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী একটু বিরতির পর কাছে ফিরে এসে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং নিকাহ সলিউশন প্রবলেম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 জয়েন্ট ডাক দেখুন ইসলাম থেকে সংস্কৃতির চর্চা আরো অনেক সমস্যা হতাশাগ্রস্ত কেন আমাদের প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন দুনিয়ার সুখ সম্পদ হচ্ছে চারটি প্রথম সম্পদ যেটা হচ্ছে আপনার যদি একজন মন মতো দিনদার স্ত্রী থাকে এটা হচ্ছে আল্লাহর সবথেকে সুন্দর দান দুনিয়ার সুখ চান দুনিয়াকে জান্নাত বানাতে চান দুনিয়াকে বেহেস্ত পেতে চান তাহলে আপনার একজন সঙ্গিনী দরকার যে সঙ্গিনী আপনার দিন ও দুনিয়াতে সহযোগিতা করবে যে দিনদার হবে এবং দিনদার হয়ে স্বামীকে সহযোগিতা করবে সে হলো কি এক পুণ্যময়ী নারী যে আপনার স্ত্রী হয়ে দুনিয়ার বুকে আপনার সঙ্গে থাকবে অর্ধাঙ্গিনী হয়ে এর থেকে বড় সুখ আর কি চান নম্বর দুই আপনার থাকবে প্রশস্ত বাড়ি সেই বাড়িতে এমন কাসিরুলমার আফেদ এমন রুম থাকবে যে রুমে আপনি থাকবেন আপনার ছেলেমেয়েরা থাকবে আপনার আত্মীয় স্বজন বাইরের মেহমান এলে আপনার কোনো অসুবিধা হবে না কিন্তু অনেক মানুষ বাড়ি বানায় ছোট করে তাই না দুটো রুম বানায় যথেষ্ট তাই হয় যখন আত্মীয় স্বজন আসবে বোনাই তখন একই সাথে একই রুমে একই জায়গায় সবই না এটা না, ইসলামে পর্দা আছে পর্দা সিস্টেমটা কি করে বজায় রাখবে। আপনি বলবেন চাই না আমি রাজা হতে শুধু একটি আশা হবে ছোট্ট একটি ছোট ছোট্ট আসতে লোকে বলে আশা আর বাসা ছোট করতে হয় না আশা যখন করবেন তখন উচ্চ আশা করতে হয় তাই না আর বাসা যখন করবেন তখন ছোট বাসা করতে হয় না যেহেতু বড় বাসা প্রশস্ত বাসা হচ্ছে দুনিয়ার সুখ সম্পদের একটি সম্পদ তিন নম্বর তিন নম্বর সুখ হচ্ছে গাড়ি বর্তমানে গাড়ি আর আল্লাহনবীর যুগে কী ছিল সবারই উঠ হোক ঘোড়া হোক যাই হোক সবারই ছিল এখন বর্তমানে গাড়ি তাহলে হয়ে গেল নারী গাড়ি বাড়ি তাই না সুখ সম্পদের একটা হলো যে আপনার সুন্দর গাড়ি হবে যে গাড়ি নিয়ে আপনি আসা যাওয়া করতে পারবেন বা সবারই হবে আর চার নম্বর হলো নেক্সট প্রতিবেশী আপনার সব সুখ আছে ঘরের ভিতরে কিন্তু বাইরে বের হলেই হ্যাঁ ক্যাঁচর ম্যাচর সাইড থেকে তার সঙ্গে হয় না ঝগড়া পাড়াগ্রামে তো হাঁস মুরগি নিয়ে ঝগড়া ছাগল নিয়ে ঝগড়া তাই না ছেলে ছেলে ঝগড়া আর শহরে বুঝতেই পাচ্ছেন বিভিন্ন রকমের প্রতিবেশীর সাথে লেগেই থাকে এই যে ঝগড়া তো শুধু আপনার বাড়ির ভিতরে পরিবেশে সুখ থাকলে হবে না প্রতিবেশী তো সুখ থাকা চায় দুনিয়াতে যদি আপনি চান তাহলে আপনি সুখী হতে পারেন যদি আপনার ধন থাকে আর সেই সাথে কি বললাম এই চারটে জিনিস থাকলে আপনার ধন থাকবে তাই না কিন্তু অনেক মানুষ আছে অসুখী সুখ পায় না দুনিয়ার কোনো স্বাদ পায় না এলো আর গেল তিন ব্যক্তি দুনিয়ার স্বাদ পায় না তার মধ্যে প্রথম ব্যক্তি হলো কৃপন ধন থাকলে কি হবে ব্যয় করতে চায় না আর ব্যয় করতে না চাইলে সে সুখ করতে পাবে সে সুখ পেতে পারে না দু নম্বর হচ্ছে মূর্খ যে জাহেল মানুষ না দুনিয়া জানলো আর না দিন জানলো মূর্খ কিছু বললি ভাই আল্লাহ মাফ করবে এইভাবে জাহেল মানুষ দুনিয়ার কোনো স্বাদ পায় না মূর্খ মানুষ আর তিন নম্বর হচ্ছে পাগল পাগলের তো কোনো অনুভূতি নেই রাত কি বা দিন কি সুখ কি বা দুঃখ কি পাগলের কাছে অনুভূতিহীন এই তিন ব্যক্তি দুনিয়ার কোনো স্বাদ পায় না কারণ বখিলের মাল যত বেশি হোক আসলে সে কিন্তু ফকির মাল থালি খেয়ে ব্যয় করে না আর ব্যয় না করলে সে তো ফকির আসলেই ফকির সে নিজেও খায় না আর অপরকেও খেতে দেয় না এই কৃপন দুনিয়ার কোনো স্বাদ পায় না পক্ষান্তরে সুখী মানুষের নিদর্শনেই তার আয়ু লম্বা হলে তার লালসা কমে যায় তার ধন যত বেশি হয় তত সে দান করে যত তার মর্যাদা বৃদ্ধি হয় তত সে বিনয়ী হয় যত উঁচু হবে তত সে নিচু হবে দেখেছেন ভদ্র মানুষ কত প্রসিদ্ধি তার কিন্তু কত বিনয় তার মধ্যে কত বিনয় এটাই হচ্ছে নীতি যে মানুষ যত বড় হবে সে তত কি হবে বিনয়ী হবে পক্ষান্তরে দুখী মানুষের চিহ্ন এই তার আয়ুল যত লম্বা হয় তার লালসা তত বৃদ্ধি হয় যত বয়স বাচ্ছে তত ধনলোভ লোভ বেড়েই যাচ্ছে তার ধন যত বৃদ্ধি পায় তত সে বেশি কৃপণ হয় যত ধন বাড়ে তত বকিল হয় আর যত তার মর্যাদা বৃদ্ধি পায় ততই সে বেশি অহংকারী হয়ে ওঠে তাই না ছোট ছিল বড় হলো আস্তে আস্তে এলেম তার চর্চা বাড়তে লাগলো আর তত অহংকার তার বাড়তে লাগলো এমন হতভাগা মানুষেরা বখিলের চিন্তা বড় ধন কি রূপে বাঁচবে কি রূপে ধনকে বাঁচাবো আল্লাহ ও আজ দাদা জমা করে আর গোনে জমা করে আর গোনে যাতে করে শেষ না হয়ে যায় সে গরিবকে দান করে না পর্যন্ত আল্লাহর হাওয়ালা দিয়ে তাকে বিদায় করে আল্লাহর কাছে চাও ভিক্ষা চাইলে বাবা ভিক্ষা দাও বলে আল্লাহর কাছে চাও তাই না এক বকিল ফকিরদের জ্বালায় অন্য গ্রামে ঘর করলো এ গ্রাম ছেড়ে বলে চল মা অন্য গায়ে যায় বিটিকে বললো অন্য গায়ে যায় এ গায়ে ফকিরের ভারী জ্বালা দিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে ঘর করলো দরজায় ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা চাইলো বকিল বলল ঘুরে দেখো আল্লাহর কাছে রুজি চাও দ্বিতীয় ভিক্ষুকেলে তাকেও একই কথা বললো ঘুরে দেখো আল্লাহর কাছে রুজি চাও আল্লাহ রুজিদাতা তৃতীয় ভিক্ষুকে বলল, ঘুরে দেখো বাবা আল্লাহ যাকে ইচ্ছা রুজি দিয়ে থাকেন রাত্রিবেলায় বকিল তার মেয়েকে বলল এ গ্রামেও ভিক্ষুকদের বার খুব বেশি এ গ্রামে বাস করা ঠকা মেয়ে বলল আব্বা আপনার ভিক্ষা যদি ওই হয় তাহলে ক্ষতি কি যদি ভিক্ষা এ হয় ঘুরে দেখো তাহলে যে গ্রামেই যাবেন তাহলে সেই গ্রামেই বাস করা সমস্যা কী ক্ষতি কী আপনি তো দিচ্ছেন মোট কথা বখিলের ধন ভূতে খায় এরা সেই লোক যাদের ব্যাপারে বলা হয় খাই না দেয় না পাপি সঞ্চয় করে তার ধন খায় চড়ে আর পরে আর সাধারণত বখিল বাপের কুরুনি ব্যথা হয় সাধারণত কৃপণের মৃত্যুর পর তার ওয়ারে সেই ধন নিয়ে উড়িয়ে দেয় অথবা কোনো জালেম তার ধন ছিনিয়ে নেয় অথবা কুপ্রবৃতি বসে নিজেই সে মাল অসৎ পথে নষ্ট করে ফেলে অথবা কোনো খারাপ মাটিতে গৃহ নির্মাণ করতে গিয়ে তাতে ধন নষ্ট করে ফেলে অথবা প্রাকৃতিক দুর্যোগে তার সেই ধন ধ্বংস হয়ে যায় অথবা বড় রোগে পড়ে চিকিৎসায় তার अर्थ खरच हो जाए अथवा जगह रखे जेखने ते धन नष्ट अथवा चूरी हो जाए कारेंट शस्ती हलो दुनियाते कारेंट शास्ती बलैुल्य बखिले बखिली बाला मुसीबत आकर्षण कर खेसारत नोसने फेलते यथोचित धन व्यय ना कर फले मानुष तथा आल्लर काभिसप्त होते बखील से गाधार मत जे निजर पीठ मणिमुक्ता बहन करूखना घास और खर থাকতে যে খায় না তার মুখে ছাই আর না থাকতে যে খেতে চায় তারও মুখে ছায় বখিলের ব্যাপারটাই অবাক হওয়ার মতো গরিব হওয়াটাকে তারা পছন্দ করে না ধনী হয়ে জীবন জীবনযাপনও করতে চায় না গরিবের মতোই কালাতিপাত করে অথচ পরকালে তাকে ধনির মতোই হিসাব দিতে হবে না গরিবের মতো দুনিয়াতে গরিবের মতো ফকিরের মতো থাকে কিন্তু পরকালে তাকে হিসাব দিতে হবে কার মতো গরিবের মতো না তাকে ধনির মতো হিসাব দিতে হবে বখিল মন নিয়ে দুনিয়া করলে সুখ পাওয়া যায় না সুতরাং উদার হতে শিখুন এবং কার্পণ্য থেকে দূরে থাকুন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার থেকে কিছু কিছু করে দান করুন আল্লাহর পথে দান করলে আপনার নিজের উপকার দান করলে সমাজের উপকার এই নিঃস্ব গরিব মানুষদের উপকার তাদের পেটে একবেলা খাবার জোটে আর একবেলা খাবারের জন্য কত দুশ্চিন্তা কত রকম ভাবতে হয় তাদেরকে কত রকম ভুগতে হয় তাদেরকে কত রকম চেষ্টা চালাতে হয় তাদেরকে একটু দয়া মায়া দৃষ্টি নিয়েন সমাজের দিকে তাকিয়ে দেখুন মুসলিম সমাজের কত দুঃস্থ মানুষ এইভাবে নিজেকে ধ্বংস করে দিচ্ছে কেউ রোগ জ্বালায় ভুগছে কেউ শিক্ষা পাচ্ছে না শুধু এই পয়সার জন্য আপনি যে পয়সা সিন্ধুকে চাবি লাগিয়ে বের করতে চান না ব্যাঙ্ক ব্যালেন্স করে আপনি সেখান থেকে বের করতে চায় না কিন্তু এই পয়সাতে তাদের হক আছে এ কথা খবরদার ভুলে যাবেন না প্রিয় দর্শক মন্ডলী কিছু হাতে সময় আছে প্রশ্নের মাধ্যমে আমরা সেই সময় পার করবো আসসালাম আলাইকুম মোটামুটি আপনি আপনার পরিভাষাতে আপনার দেশীয় পরিভা স্থানীয় পরিভাষাতে যাকে প্রতিবেশী বুঝতে পারেন তবে সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী যে আপনার বাড়ির দেওয়ালের সাথে লাগালাগি চারিপাশে তারা হচ্ছে আপনার প্রতিবেশী আবার তাদের মধ্যে যার দরজা আপনার বেশি কাছে আপনার দরজা থেকে বেরিয়ে যার দরজা সব থেকে নিকটে সে হচ্ছে সবচেয়ে বেশি নিকট প্রতিবেশী এই প্রতিবেশীর জন্য আমাদের শরীয়তে বড় তাকিক করা হয়েছে এবং ইসলামী অর্থনীতিতে এটাও পড়ে যে প্রতিবেশীর হক আদায় করবেন ওয়া আল করবা হাক্কাহ জাল করবা অবশ্য নিকট আত্মীয় আর প্রতিবেশীর কথাও অন্য আয়াতে আছে যে প্রতিবেশীর হক আদায় করবে বা হক দেবে আর রসল্লা সাল্লা সাল্লাম বলছেন সে মোমেন হতে পারে না আল্লাহর কসম সে পূর্ণ মোমিন হতে পারে না যে ব্যক্তি খায় আর তার পাশে তার প্রতিবেশী ভোকায় থাকে খিদে থাকে সে মোমেন হতে পারে না অতএব পূর্ণ মোমিন হতে হলে কি হতে হবে প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে যে প্রতিবেশী যদি আপনার খেতে না পায় আপনি পেট পুড়ে খাচ্ছেন আর প্রতিবেশীর খোঁজ রাখছেন না যাই হোক প্রতিবেশী হল আপনার আশেপাশে বাড়ির লোকেরা তাদের প্রতি আপনার খেয়াল রাখতে হবে বলা হয়েছে যদি তুমি গোষ্ঠ রান্না করো তাহলে তার সোরবা বাড়িয়ে দাও কেন প্রতিবেশীদেরকে হাদিয়া দেবে মানে যদি গোষ্ঠ দিতে না পারো কমসে কম সোরবাটুকু পৌঁছে দাও প্রতিবেশী সৎ ব্যবহার করা এবং সৎ প্রতিবেশী হওয়া ভালো নেক প্রতিবেশী হওয়া দুনিয়ার সুখ শান্তির একটি কারণ তাই না الله تعالى مدرك توفق دين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वाह तुम नाम करो ज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान चारैटेलैट चलो सब सर माध्यम पीस टी के समर्थन कर डोनेशन और जगत पाठान ठिकाना आईआरएफ आई आल्रायन बैंक कानकोट आठचल्लिस क्याथर्पे रोड बर्मिंग हम इोस्टकोड विन फाइव वन एच पाउंड अट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जिरो वान यो अकाउंट नम्बर जिरो डबल वन थ्री टू थ्री